দ্বাদশ খণ্ড সিথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন ও বিজয়কৃষ্ণ প্রভৃতি ব্রাহ্মভক্ত দিগকে উপদেশ ও তাঁহাদের সহিত আনন্দ প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে আবার ব্রাহ্মভক্তেরা সিথির ব্রাহ্ম সমাজে মিলিত হইলেন কালীপূজার পরদিন দিন কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি উনিশে অক্টোবর আঠেরোশো এবার শরতের মহোৎসব শ্রীযুক্ত বেনীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হইল প্রাতঃকালের উপাসনাদি হইয়া গিয়াছে শ্রী শ্রী পরমহংসদেব বেলা সাড়ে সময় আসিয়া পৌঁছিলেন তাঁহার গাড়ি আসিয়া বাগানের মধ্যে দাঁড়াইল অমনি দলে দলে ভক্ত আসিয়া মণ্ডল আকারে তাকে ঘেরিতে লাগিলেন প্রথম প্রকোষ্ঠ সমাজের বেদি রচনা হইয়া আছে। সম্মুখে দালান সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন অমনি ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন বিজয় ত্রৈলক্য ও অনেকগুলি ভক্ত উপস্থিত তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালা অর্থাৎ সাবজজ আছেন সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে কোথাও নানা বর্ণের পতাকা মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে নয়নরঞ্জন সুন্দর পাদক বিভ্রমকারী বৃক্ষপল্লব সম্মুখে পূর্ব সেই সরোবরের স্বচ্ছশলিল মধ্যে শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে উদ্যানস্থিত রাঙা রাঙা পথগুলির দুই পার্শ্বে সেই পূর্বপরিচিত ফল পুষ্পের বৃক্ষশ্রেণী আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল যে ধনী আর একবার নররূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ জীবের দুঃখে কাতর ভক্ত বৎসল ভক্তাবতার হরিপ্রেম বীরভল ঈশার মুখ হইতে তাঁহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন যে ধ্বনি পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমৎ ভগবত গীতা আকারে এককালে বহির্গত হইয়াছিল সারথী বেশধারী মানবাকার সচিদানন্দ গুরু প্রমুখাত যে মেঘগম্ভীর ধ্বনি বিনয়নম্র ব্যাকুল গুড়াকেশ কৌন্তেয় এই কথামৃত পান করিয়াছিলেন যথা কবি পুণমুত রমিয়সিপাণ তমস্ত প্রয়নক মনসহ চলেন ভুক্তবলেন ব্রূবরমুদ্ধে প্রাণ্য সম্যাক সপর পুরুষ মুপতি দিব यदक्षरं वेद विद्यवती दीषंती यथ यद यो विग यद्रह्मचर्य ते पद संग्रह प्रवक्ष्ये ठाकुर श्रीरामकृष्ण आसन ग्रहण करिया समाज सुंदर रचित बेदी प्रति दृष्टिपात करमनी नतशीर हया प्रणाम करें বেদী হইতে শ্রী ভগবানের কথা হয় তাই তিনি দেখিতেছেন যে বেদিক্ষেত্র পুণ্য ক্ষেত্র দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয় তাই সর্বতীর্থের সমাগম আছে। আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে সেইরূপ এই হরিকথার স্থান দেখিয়া তাঁহার ভগবানের উদ্দীপন আছে। শ্রীযুক্ত ত্রৈলক্ষ গান গাহিতেছেন শ্রীরামকৃষ্ণ কহিলেন হ্যাগা ওই গানটি তোমার বেশ দেমা পাগল করে ওইটি গাও না তিনি গাইতেছেন আমার দেমা পাগল করে ব্রহ্মময়ী দেমা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে দেমা পাগল করে তোমার প্রেমের সুরা পানে করো মা তোয়ারা ও মা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে তোমারে পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে কেহ নাচে আনন্দ ভরে ঈশা মূষা শ্রীচৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য হায় কবে হব মা ধন্য ওমা মিশে তার ভিতরে স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চেলা কে বুঝতে পারে তুই প্রেমে উন্মাদিনী ও পাগলের শিরোমণি প্রেম ধনে করমা ধনী কা প্রেম দাসের গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল একেবারে সমাধিস্থ উপেক্ষিয়া মহত্তত্ব ত্যাজী চতুর্িংশত্ত্ব সর্বতততততততততততত্বাতিত তত্ত্ব দেখি আপনি আপনে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার সমস্তই যেন পুছিয়া গিয়াছে দেহমাত্র চিত্রপুত্তলিকার ন্যায় বিদ্যমান একদিন ভগবান পাণ্ডবনাথের এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতান্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন তখন আর্যকুল গৌরব ভীষ্মদেব সরসজ্জায় সায়িত থাকিয়া অন্তিম কালে ভগবানের ধ্যান নিরত ছিলেন তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবে সমাপ্ত হইয়াছে সহজেই কাঁদিবার দিন শ্রীকৃষ্ণের এই সমাধি সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন ভাবিয়াছিলেন তিনি বুঝি দেহত্যাগ করিলেন